সম্মানিত হাজির আমরা সুর আল মুজাম্মেল থেকে আজকে শুনল সুরা আল মুজামিলা এবং বিশেষ করে প্রথম অংশটুকু শেষ অংশটুকু আরেকটু পরে অন্য সময় নাজিল হয়েছিল এই মুজাম্মেল শব্দের অর্থ হচ্ছে যিনি অথবা চাদর অথবা কম্বল ল্যাপ মুড়িয়ে শুয়ে আসেন একই অর্থে যিনি শুয়ে আছেন কম্বল মুড়ি দিয়ে এর এর প্রসঙ্গে একটি হাদিস যা বের রাদু বলেন যখন রসুল সাল আলী আসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ইয়া কুম কুমদের আগে নাজিল হয়েছে কিছু কিছু মক্কার লোকেরা এই সঙ্গে কবুল করলেন বাকিরা অনেকেই কবুল করল না এটা নিয়ে এখন মক্কায় বেশ কথাবার্তা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় হট্টগোল শুরু হয়েছে এবং কাফিরারা এই জিনিসটাকে খুব তাদের জন্য সমস্যা মনে করছে তারা সমস্যাটাকে নিয়ে বসে বসছে না দোয়া হল আসলে এক ধরনের ক্লাবের মতো অথবা অ্যাসেম্বলি হল যেখানে লোকেরা বসে মিটিং করে তো মক্কায় এটা কোনো রাষ্ট্র না হলেও কড়াইয়ের একটা এক একটা সিস্টেম ছিল মক্কা শহরে তারাই নিয়ন্ত্রণ করলে তারা রুলার ছিল তারা পরামর্শ করার জন্য যে জায়গায় এই এটার নাম হচ্ছে বাবুন্না দোয়া এখান দিয়ে সামনে গেলে ওই সময় ওই ওদিকে কোন এক জায়গায় তাদের বসার এই অ্যাসেম্বলি হল একটা ছিল ছোটখাটো এই দারুনা দোয়ার তারা বসে পরামর্শ শুরু করলো কি করা যায় আচ্ছা এই যে মোহাম্মদ সাল আলী শুরু করে দিছে তার নতুন দাবাতি কাজের নতুন ধর্মের প্রচারও না এটা তো আমাদের সমাজের মধ্যে ডেকে নিয়ে আসবে কি করা যায় তখন তার পরামর্শ দিল্মুহাদ ইসমান এমন কিছু তার টাইটেল দাও তাকে প্রচার প্রপাগান্ডা তার ব্যাপারে নেগেটিভ যেটা শুনলে এমন একটা উপাধি লক অফ টাইটেল তার নামে আমরা করি। যেটা জোগাড় করলে মোটামুটি ভালো করে প্রচার করে লোকদেরকে নেগেটিভ করে ফেলানো যাবে কিছু কিছু টাইটেল করি কোন গালি তাকে দিলে কোন শব্দ তার নামে ব্যবহার করলে তাকে ক্রিমিনাল হিসাবে লোকদের কাছে অথবা কোনো ভালো মানুষ নয় তার কোন মতলব আছে এইটা বোঝা যাবে তো কোন শব্দ দেওয়া যায় কোনটা দিয়া ওনার টাইটেল দিয়া এটা ভালো করে খুব নেগেটিভ প্রপাগান্ডা করা যায় একদিনে প্রস্তাব করলো কাহিন কিছু লোক বলে আমরা এক কাজ করি বলি যে না কিছু না কাহিন কাহিনা করে এই গণনা করে যারা তারা তো শয়তানের সঙ্গে যোগাযোগ রাখে না ওজুবিরা জিন্দের সঙ্গে যোগাযোগ রাখে এটা কোন একটা ভালো খবর হলো না তো এটা বলে লোকেরা নবী হিসাবে যেভাবে আগ্রহ পায়দা হয় ওইটা আর হবে না লোক তারা তার থেকে সরে যাবে এখন আবার কিছু লোক তাদের মধ্যে বলল উনি যে বললো কাহিমা করলে বিশ্বাস করবে না এটা বিক্রি করা যাবে না। তাহলে কি বলা যায় কলমাজ নুন তাহলে এটা বলি মাজনুন মানে পাগল এতদিন মাথা ঠিক ছিল এখন তার মাথা খারাপ হয়ে গেছে কি তার কাছে ওই আসে হয়েছে মাঝে মাঝে এগুলা কিছু তো যারা পাগল হয়ে যায় মাথায় কাজ করে না তারাতে এগুলো কিছু দাবি করে অনেক কিছু শুনছিলাম তিনি পাবনায় একটা পাগলা গারজ আছে মেন্টাল হসপিটাল বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের একটাই ছিল হ্যাঁ এটা নাম হেমায়তপুর পাবনায় তো সেখানে নাকি গভর্নর সব দেখতে গেছেন তো মেন্টাল রুগীদেরকে দেখতে গিয়ে গভর্নর আপনিও এখানে আসবেন আপনার লক্ষণ দেখা গেছে এরকম তো যখন মানে পাগল টাগলদের মাথা ঠিক নাই তারা তো নিজের প্রেসিডেন্ট মনে করে প্রধানমন্ত্রী মনে করে রাজা বাসা মনে করে যা খুশি তাই বলে মনে করছে যে এই পাগল হয়েছে এই জন্য এখন রবি দাবি করে এই কথা বলে চালাই দি চলো এই বুদ্ধি করি তখন পাখিরা বলল না না ভাই পাগল বলে চালাই দেওয়া যাবে না দিব্য সুস্থ মানুষ সবাই তাকে দেখলেই বুঝবে পাগলের লক্ষণ আর ওনার লক্ষণ সঙ্গে কোন রকমেই মিলবে না এটাও বিক্রি হবে না তাহলে কি করা যায় কল শাহ এটা জাদু কর জাদুটা দু শিখছে ভালো করে জাদু শিখে মানুষকে কিছু ভক্ত বানাই ফেলে তার দিকে তারা নিজেরাই এতদিন ভালো মানুষ ছিল কোন জাদু জাদু করে না তার আখলাখ চরিত্র আছে আল আমিন টাইটেল অলরেডি দেওয়া হয়ে গেছে জাদুকর অসৎ উদ্দেশ্যে লোকদেরকে তার দিকে ভেরানোর জন্য এরকম কিছু করবে এটাও লোকেরা বিশ্বাস করবে না শেষ পর্যন্ত তাদের আর কোন গেল কোনটাই সুবিধা করতে পারল না তো এরকম করার জন্য মুসলমানদের ব্যাপারে নবীদের ব্যাপারে নবীর উম্মতের ব্যাপারে প্রপা গান্ডার স্টাইল দুনিয়ায় না নাই যারা ইসলামের কাজ করে তাদের নামের পিছনে কিছু তাদের ব্যাপারে কিছু খোঁজ খবর নিয়ে তাদেরকে একদম ক্রিমিনাল বানানোর জন্য কিছু শব্দ জোগাড় করে মিডিয়ার মধ্যে সারাদিন বাজাও বাজাও তিরিশ বছর পর্যন্ত বাজাও চল্লিশ বছর বাজাও দিন বলো এটার চিত্রায়িত করার এই ঢঙ্গ এবং রং এটা আজকে দিনে নতুন নয় আজকে দিনে যেগুলো হয় তাদের মুরব্বীরা ওই কাফেরা ছিল তাদের থেকে তারা এটা শিখছে পৃথিবীর সকল যুগে এটা হয়েছে এখন এটা করলে দিয়ে কিছু তো ড্যামেজ হয় কিছু তো মানুষের মন খারাপ হয় স্বাভাবিক ভাবে তারা যদিও সেখানে কোন ঐক্যবদ্ধ সে হলো গণক সে হলো জাদুকর যেখানে যেটা পারে তবুও তারা বলাবলি করেছে এখন এইগুলা শুনে সাল আলহাম ওনার কাছে এই সমস্ত খবর যখন আসলো যে এইগুলো বলে তারা প্রপাক ঠিকই কিন্তু তারপরেও তো মানুষ তো এরপরে আল্লাহ কষ্ট হয় সেটা তো কষ্টের কারণে এখন তিনি চিন্তা করলেন এত প্রচার প্রপাকাণ্ড অপপ্রচার করে প্রপাকাণ্ডা করে আমি কেমনি দাওয়াতি কাজ করবো এখানে আমি একদিনকে দাওয়াত দিতে গেলে শরীর জীবনে করে জাদুকর আসছে আমার ব্যাপারে একটা নেগেটিভ ইম্প্রেশন হয়ে যায় এগুলো একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কিছুটা জিবরুল্লাহামকে দিয়ে জিবরুল্লাহাম গিয়ে ওনাকে ডাকলেন যে চাঁদের মেয়েদের আছেন আপনার অনেক কাজ আছে ওইখানে তো দিনে বেলা দাওয়াতে কাজ করা বলা হয়েছে এখানে আপনাকে রাতের বেলায় আপনাকে একটু নামাজ পড়তে হবে ইল্লা আপনি রাতের বেলায় আবার সারা আট ঘুমাই থাকলে হবে না আপনাকে কি করতে হবে রাতের বেলায় উঠি নামাজ পড়তে হবে কতক্ষণ নামাজ পড়বেন সারা রাত সম্ভব না ইল্লা কালিলা কিছু কমাই দেন কিছু কম তবে রাতের একটা বিরাট অংশ নামাজে আপনাকে তাহার থাকতে হবে দিন যদি বেশি অংশ না পারেন তাহলে রাতের অর্ধেক অংশ আপনি করেন কোনোদিন অর্ধেক পারবে না তার চেয়ে কিছু কমান সময় তাহার যদি ব্যয় করেন আও যদি আলাইহে কোনোদিন দিন একটু বেশি আবার বাড়ালেন অর্ধেকের বেশি করলেন যেদিন যেরকম অবস্থা হয় সে অনুযায়ী আপনি রাত্রেবেলা নামাজ পড়তে হবে এখন এই নামাজ রসুল সাল আলী আসলামের প্রতি তাহাজ নামাজটা ওনার জন্য প্রথম দিকে ফরজ করে দেওয়া হয়েছিল প্রথম দিকে পাঁচ বক্তে নামাজ ফরজ হয়নি মেয়েরাজের আগে কোন সময় পাঁচ বক্তে ফরজ নামাজ নাজিল হয়েছে মেয়েরাজ যাওয়ার তার আগে কিভাবে নামাজ পড়তেন এমনে দিনে রাতে যখন সুবিধা হইতো মনে চাইতো সুযোগ সুবিধা হতো তিনি কিছু নফল করতেন ছিল না একটা ফরজ ছিল শুধু রাতের বেলায় কিন্তু এই তখনও ফরজামাজ আদায় হয় না এই সময় ওনার জন্য এই তাহাজকে ফরজ করে দেওয়া হয়েছিল পরে ফরজ নামাজ আদায় নাজির হয়ে যাওয়ার পরে আর তাহাজত এখন নফল থেকে গেছে সেই কথাদি আছে আচ্ছা এই মামসা তাহাজ না সুন্নত এই যন্ত্রণা এই প্রশ্ন এটা প্রায় ঘুরে ঘুরে আসে এই নফলে আর কোন ব্যাসকম নাই অরিজিনালি এটা নফল কিন্তু যেহেতু রসুল্লাহ সাল্লসাম পড়েছেন এই নফলটা শূন্যতের মর্যাদা পেয়ে গেছে কাজে এটা শূন্যত আবার এটা নফল। আর যে সাধারণ নফল আমরা মাঝে মাঝে নফল নামাজ পড়ি যেটা কোনো শূন্যতের একটা রেকমেন্ডেশন নাই সেটা হলে একদিন শুধু নফলই সেটা আর সুনত না কিন্তু তাহার্যতা এটা অরিজিনালি নফল কিন্তু যেহেতু রসল উল্লাহ সাল্লাহ আসলাম পড়েছি সেই জন্য এটা সূন্যত আমাদের দেশে পনেরো বিষ্ঠা এগুলা নিয়ত জোগাড় করে করে বই বানাইয়া পলাপানের ইভেনিং মাদ্রাসা মকতাবের মধ্যে যা সময় নষ্ট করেছে তো নামাজে কয়েকদিন আগে প্রশ্ন এসেছে আমি রেফার করছিলাম কোন কিতাবের কথা বাংলা করার জন্য বেহেশি যে ওর কোন খন্ড প্রথম খন্ড অজুর পরে নামাদের চাপটা ঢুকলে নিয়তের ব্যাপারে সুন্দর করে পাবেন এটা আমি নতুন করে আব্দুল কাহিম কিছু আবিষ্কার করি নাই নতুন কথা আনছি কি। আপনার পড়েন নাই এই নতুন লাগে বেহসিদের খুলে পড়েন সেখানে বলা আছে যে এই বাংলা অথবা আরবিতে নিয়ত মুখস্থ করার কথাটা এটা জরুরি নয় কিন্তু আমাদের দেশে কেমন জরুরি বানাইছে কয় নিয়ত করা ফরজ জরুরি হলো না কেমনি নিয়ত করা ফরজ এটা ঠিক কোন নিয়ত নিয়ত মানে যে এই যে নামাজ পড়ব এটা কোন নামাজ এটা মাইন্ড থাকা নাম হলো নিয়ত নিয়তটা মনের ভিতরে অন্তরের ভিতরে আমি একজাম্পল দে একজন লোকটা ভালো কাজ করেছে মনে করেন যে খাওয়াইছে বহু লোকে দাওয়াত দিছে তো পাকশাক খুব ভালো হয়েছে সবাই খাইয়ে দিয়ে বললো মাসা আল্লাহ খুব ভালো হয়েছে খাবারটা সুন্দর মত হয়েছে বেচারা নিয়ত ভালো ছিল সেই পাক করা দাওয়া দেওয়া শুরু করছে না শুরু করছে নাকি নিয়ত ভালো ছিল ভালো ধারণা ছিল আরেকজনের দাওয়া দিচ্ছে খাওয়ার দাওয়া সব উল্টা পাল্টা হয়ে গেছে গেছে লবণ বেশি হয়ে গেছে গন্ডগোল হয়ে গেছে আর দেশের দুষ্ট লোকেরা খাইতে যাইতে যাইতে বলে নিয়ত ভালো ছিল না এই জন্য তরকারি মজা হয়নি তো নিয়ত ভালো ছিল না বলতে কি বুঝায় না করে শুরু করছিল নাকি অন্তরের নিয়ত কুনিয়তে কাজ করবেন না কুনিয়ত মানে কি অন্তরের মধ্যে ধারণাটা ভালো খারাপ রাখবেন না এই তো নিয়ত বুঝছেন তো নিয়ত কি জিনিস কোন নিয়ত করা ফরজ অন্তরের মধ্যে পরিষ্কার ধারণা থাকা আমি কোন নামাজ পড়তে রাখছি যাই হোক আমরা তো সিরে ফেরত আসি তো কুবিল্লা ইহা হু আবিন কুসমিন হোক কালিলা আও যদি আলাইহী অর্ধেক রাত হোক কম রাত্র হোক বেশি রাত্র হোক কিছু যাই পারেন আপনি পড়েন তাহার না কিছু তেলাও করবেন তার তিলের সাথে পড়বেন কোরআনকে তার তিলের সাথে পড়বেন তার তিল কি আই একাহামু করে পড়বেন না আসতে ধীরে সুন্দর করে করে যেখানে টানা দরকার টেনে টেনে পড়াশই পড়েন যেখানে যেভাবে আদায় করা দরকার যেখানে গুননা করা দরকার যেখানে মাদ আদায় করা যেখানে নুন এবং যেভাবে আদায় করা আদায় করেন তাহলে কি হবে এটা অরাতের উপর আনা তার তিল এটা আপনার জন্য ফায়দা হবে বুঝতে এবং মেসেজ নিতে এই জন্য সাল্লাম কিভাবে করতেন তারা করার অভ্যাসটা খুবই খারাপ আনা সালু বলেন কেমনি কোরআন তেলাওয়াত করতেন কোন তরিকায় একটু বলবেন তিনি বলেন কানাত মাদদান দিয়ে তেলাওত করতেন মানে মদের আকার অর্থাৎ টেনে টেনে মাদ মানে কি আবার বাংলা মদ তো খুব খারাপ জিনিস মদ খাওয়া হয়। হারামীতে দাম অর্থাৎ তিনি টানতেন যেখানে টানা লাগে না টেনে জড় দিতেন না সুম্মা করা তখন আনাস আনহু পরে শুনাইলেন বললেন বিসমিল্লা হির রহমান সমিল্লা তাজবিদের কিতাব আছে এখন রসুল্লাহ কোন তাজবিদের কিতাব লিখে গেছিলেন কোন সাহাবাহাম তাজবিদের কিতাব লিখে গেছিলেন না তাজবিদ কোথায় পাওয়া গেছে এই যে কথাইগুলা আছে এইগুলা থেকে তাজবিদ সংকলিত হয়েছে আর এই সমস্ত হাজিস থেকে মূলনীতিগুলো নিয়ে পরে তাজবিদের কিতাবকে কম্পাইল করা হয়েছে রুলগুলাকে সাজিয়ে সাজিয়ে বিন্যাস করা হয়েছে আমাদের একজন মা রসুল্লাহ সাল্লাহামের বিকে জিজ্ঞেস করা হয়েছে কেমন করে রসুল্লাহ সাল্লাহাম করান তালাবাদ করতেন সুরগুলো পড়তেন না আমাদের মধ্যে তালাবাত করলি একটু বলবেন তখন তিনি উত্তর করলেন আয়াতান। তিনি এক একটি আয়াত করে থেমে থেমে তালাবাত করতেন সঙ্গে তিন আয়াত পড়তেন না আমাদের দেশে এরকম করে আলহামদুলিল্লাহ আলমিনা রহমান সবগুলো একসঙ্গে করে ফেলতেন এক নিঃশ্বাসে কয়টা পড়বে कितरासुलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने वरतन तनी देखाइलन मां उम्मा الله रदी अल्लाहु अनहा तनी वरतन बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलहमदुलिल्लाहि रब्बिल आलमीन अर रहमानिर रहीम وارق ورتل كما كنت ترتل في الدنيا فان منزلتك عند اخر ايه تقراها تمام تذ القرانه القاري كده যিনি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন তাকে বলা হবে পড়ো কোরআন আজকে আর পড়ে পড়ে তুমি উপরের দিকে ওঠো দুনিয়াতে যেমন সুন্দর করে তেলাওয়াত করতে ঐরকম সুন্দর করে তেলাওয়াত করো সেই দুনিয়াতে যত সুন্দর করে পড়তে তার ভিত্তিতে তোমার জান্নাতের ক্লাস ডিগ্রি ফসলা করা হবে এই জন্য কোরআনকে সুন্দর করে পড়া এটা একটা বিরাট কোয়ালিটি আর কি হাজি রসল সালাম বলেছেন যাই নুন কোরআন আসো কোরআন তালাওয়াতকে তোমাদের সুন্দর সুললিত কণ্ঠ দ্বারা কোরআনের সৌন্দর্য বাড়িয়ে দাও সুন্দর কণ্ঠে কোরআনে সৌন্দর্য আরো বেড়ে যায় আরেকটি হাদিস বলেছেন সে আমার উন্মত নয় সাহাবি আব্দা তাড়াহুড়া করে তালাবাদ করেন তাদের ব্যাপারে বলেছেন ধুলাবালি যেভাবে মানুষ এমনি করে তাড়ে ফেলে দেয় এরকম করে তাহড়া করে কোনো না যখন কোরআন তেলাওত করবে এক একটা সুন্দর সুন্দর কথা দামি দামি কথা যখন আসে যে কথা তোমার কাছে অতি আশ্চর্য মনে হয় কেমনি আল্লাহ তালাই খবর দিলেন এত খবর দিয়েছেন এত সুন্দর কথা বলেছেন এগুলোকে একটু চিন্তা করার মতো সময় নিয়ে করো, তেলামত করিফ্লেক্ট করণ্ডারাপন কর্তরকে না দাও যাহার নামে রাগুনের শাস্ত্রীর কথা বলতেছে আর তুমি ফরফর করে পড়েই যাচ্ছ তোমার দিনের মধ্যে এটা কোন অ্যাকশন রিয়াকশন হয় না জানাতের নেহামাতে কথা বলা হচ্ছে তোমার অন্তরে কোনো তামান না আসে না তুই কিছু করার পর অন্তরের ভিতরে এই সমস্ত ভাব জাগতে হবে এই হলো কোরআন তেলাওাতের আসল তরিকা এরপরে আল্লাহ তালা বলছেন যে এইভাবে কোরআন তেলাওয়াত করবেন যখন তাহাজোদ আপনি পড়েন তাহাজ্জদের মধ্যে তারাবির মধ্যে কিভাবে কোরআন তালাবাত করতে হবে তার লাইন পাইলেন তো গাইড পাইছেন তো আমাদের দেশের হাফেজ সাহেবেরা রকেট মেইলে যে কোরআন তেলাওত করেন এই কোরআন তেলাও কোন জায়গায় পাওয়া গেল এইটা এই আমাদের দেশে এমন চলে এই দেশে আমাদের দেশি মসজিদ গুলোর মধ্যে সেই কারবার অনেকটা আলহামদুলিল্লাহ বহুত কষ্টে আল্লা তালা ইসলামের মসজিদে তেলাবাদ একটু কষ্ট হয় সামারের দিনে তারপরে তো আমরা সুন্নতের মধ্যে তো আসি এই দ্রুত গতিতে তেলাবাদ করে তাড়াতাড়ি বিশ্বাকার শেষ করার কোন ফজিলত নাই এই কথাগুলো আমাদের দেশে অনেক আলাই মালামা হাফেজ সাহেবরা ইমাম সাহেবরাও মিস করেন যার ফলে তাহলে এক ঘন্টায় শেষ করার চেষ্টা করেন আল্লাহ এসাদ করছেন হেন আমি আপনার উপরে অচিরেই বাকি আছে এগুলো সব রিসিভ করার জন্য রেডি হন কোরআন বাণীগুলো কাউলান ফাকিরা খুব হেভি কথা কোরআনের কথাগুলো এক একটা কথা কি খুব হেভি হেভি দুই সেন্স হলো কোনো হালকা কথা নাকি করান অত্যন্ত দামি কথা তো দামি কথাকে বোঝানোর জন্য হেভি কথা বলা হয় সাংঘাতিক মজবুত কথা এটা হেভি সেন্সে ভারী সেন্সে এটা বোঝানো হতে পারে আরেকটা হচ্ছে ওয়াহি নাজিল হওয়ার তৈরি মধ্যে সাংঘাতিক ওজন আছে সাংঘাতিক কষ্ট আছে রসুল্লাহ সাল্লাম যখন এবং এই কোরআনকে আমল করার মধ্যে তার মধ্যেও কষ্ট আছে কোরআন এর অনুযায়ী তিন নম্বর হলো কোরআন যখন নাজিল হয় নাজিল হওয়ার প্রক্রিয়ার মধ্যে ওহি নাজিলের প্রক্রিয়ার মধ্যে পর্যন্ত এটা অনেক হেভি হয়ে যায় কিরকম হেভি হয় বিভিন্ন তরিকায় ওহি নাজিল হয় এক তরিকার কথা এসছে একদিন আমি রসুল পাশে বসা ছিলাম ওনার পা আমার পায়ের সঙ্গে লাগা এইভাবে মাটিতে বসা আসি তো এক পর্যায়ে যখন ওহিন হওয়া শুরু হয়ে গেছে তখন তুমি একটু তন্দ্রার মতো একটু বেহুসের মতো মানে অর্থাৎ আর চলে যান ওনার পা আমার পায়ের পাশাপাশে ছিল যখন উনি ওহির মুড এসে গেছে তখন ওনার রান আমার রানের উপরে পড়ে গেছে এভাবে তা আমি তার আমার রান সরাই নাই তারু দুফাখ এখন কিছুক্ষণ পরে আমি দেখি হেভি হয়ে গেছে কোন অঘটন ঘটানোর চিন্তা করতেছি অলমোস্ট আর সহ্য করতে না আমার রান সরাই ফেলম এরকম চিন্তা করতে মানে আমি উদ্যত হয়েছি আর রান সরাই ফেললে ওনার অহিন হওয়ার সময় কি হতো একটু ডিস্টার্ব হয়ে যেত অঘঠন অঘঠন বলতে বুঝিয়েছে আল্লাহ সারাইছে আমি বহু কষ্ট সহ্য করেছি হচ্ছিল মনে হচ্ছিলাম প্রতি কষ্ট হয় না যথেষ্ট কষ্ট হয়েছে ওহিন ওজন ক্যারি করতে ওনার যথেষ্ট কষ্ট হয়েছে সহি খাদি শেষ হয়েছে আয় সারাদ আল্লাহ তাল্লাহ আহা বলেন কোন সময় আমার কাছে আসে যে আমি ঘন্টা ধনির মতো টিং টিং টিন একটা আওয়াজ পাই এরকম কানে মধ্যে আমার আওয়াজ আসে আমি বুঝতেছি যে ওহি আসতেছে আসাদু আলাইয়া আর সেটা ওজন আমার কাছে সবচেয়ে বেশি লাগে ওইটার কষ্ট সবচেয়ে যখন আসে তখন আমার মানে অলমোস্ট বেহসের হালতে যদি তিনি ফেন্টেড হয়ে পড়ে যান না কিন্তু আমার সেন্স তখন একমুখী হয়ে যায় অন্য মূর চড়ে আসে তারপরে যখন ওই হয়ে যায় তখন আমি রিয়েলাইজ করি যে আমার উপরে এখন এই আয়াত এই চূড়া এতগুলো আয়াত নাজিল হয়েছে পরে আমার কাছে ক্লিয়ার হয়ে যায় যে এই আয়াত করেছিলেন কোনো কোন সময় মনে হয় যেন মৌ মাসির মৌ মাসে গেলে পাল গেলে একটা আওয়াজ হয় না এরকম আওয়াজে কোন কোন সময় আসে বিভিন্ন তরিকায় ওনার কাছে ওহিয়াসত তো এমনকি আল্লাহা বলেন কঠিন শীতের দিনে প্রচন্ড শীতের দিনে আমি দেখেছি যখন রসুল্লাহ ওয়াহিন হয়েছে ওনার শরীর দিয়ে এমন ঘাম ঝরা শুরু হয়ে গেছে ওহি শেষে তারপরে দেখি যে ওনার কপাল থেকে মনে ফোটায় ফটায় ঘাম পড়তেছে এত ঠান্ডার দিনে শরীর থেকে এরকম ঘাম আসছে তাহলে ওহির পাওয়ার দেখছেন ইন্না সানুল আলাই কাকাউলান তারপর অন্য হাদিসে এসেছে মায়াল বলেছেন বাহু আলা রাহিলিহি ফেরা নেহা রাসুল ওই নাজির হতো কোন সময় তিনি ওনার উঁটে বসা আসেন উঁচে বসা অবস্থায় চলন্ত অবস্থায় উঠের উপরে ওই আসলে তখন ওনার পা দুটো সামনের দিকে ঝুঁকে থাকতো উঁটের সামনের অংশ পায়ের কারণে কাঁধের মধ্যে লেগে মনে হতো যে উটের কাঁধের অবস্থা মানে মটমট করে ভেঙ্গে যাবে আর কুলেতে পারছে না উঁটের উপর কষ্ট হয়ে যেত এইরকম একটা ওহি আল্লাহ তালা ওনাকে দিয়েছেন কোরআন সেই কোরআন আল্লাহ তালার এই নিয়ামত আমাদের সামনে আছে আমরা সেটা পড়ি তালাবাদ করি কি জিনিস আল্লাহ তালার কালাম কালামুল্লাহ সরাসরি আল্লাহ তালার কথা বলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালার কোন জিনিস আমাদের কাছে আসে আল্লাহতালার কোন পোশাক আমাদের কাছে আসে না ওজুবিল্লাহ আল্লাহ তালার আরো শাসের কিছু না হজুবিল্লাহ কিছু আল্লাহ তালা নিজে দাতে পাকের অংশ শেফাত হিসেবে কোন জিনিস শুধু আমার কাছে আছে আমাদের কাছে আছে কোরআন এই জন্য কোরআন মাহলুক কোরআন আল্লাহ সৃষ্টি না কালাম উল্লা আল্লাহ তালেফাতের অংশে এই কোরআন কে কিরকম সিরিয়াসলি নেওয়া দরকার কিরকম এহতেরাম করা দরকার কিরকম গুরুত্ব দেওয়া দরকার এবং তেলা বতের আদর কিভাবে রক্ষা করা দরকার তার জীবিত কে কিভাবে শেখা দরকার করার জন্য প্রত্যেকটি লোকের তাজবিদ একটা শিখান মেজরিটি লোকেরা মাদ এই যে মাদের কথা বলা হয়েছে মদ লম্বা করে টান দেওয়া এটা কয় প্রকার দশ প্রকার মাদ আছে টান কয় প্রকার আছে দশ প্রকার আছে খালি সবগুলো লম্বা বাটি একটা আর দুইটা নাকি লম্বা করে পড়তে হবে টান দিতে হবে এটাই দশ প্রকার তালাগ করতে হবে আপনার কাছে এই অনেক ভারী কথা আমি দেব অনেক দামি কথা দেবো অনেক ওজনই কথা দেব নাজিল করব আপনি এটাকে সিরিয়াসলি নেবেন শুধু উনি নয় উম্মতকে সিরিয়াসলি নিতে হবে তারপর আল্লাহ বলছেন রাতের বেলায় দাঁড়িয়ে যাওয়ার নামাজের জন্য ক্যামাইন করাটা সাংঘাতিক আসা দুয়া তো এটা অনেক কষ্টের কাজ এটা একটা তাফসির আর একটা তাফসির হচ্ছে এটা অনেক মজবুত কাজ এটা মানুষকে পায়ের তার পা কে মজবুত করে দেয় আল্লাহ দিনের জন্য ইবাদত করতে আল্লাহকে ডাকতে তার মজবুতি আসে আর একটা অর্থ হচ্ছে শক্ত কি অ্যাচিভ করতে হবে মুক্তা যা উচ্চারণ করবেন সেটা অনেক সুন্দর হয় অনেক মনোযোগ তখন আসে অনেক ফোকাস করা যায় নামাজের মধ্যে অনেক খুশু এবং ক্ষুদর চলে আসে তাহার সময় যদি আপনি ট্রাই করেন আল্লাহ দেয় তাহার নামাজে যে মজা পাওয়া যায় অন্য মজা আসে না আসেন আমরা ট্রাই করে দেখি তাহা মজাই আলাদা সোভান আল্লাহ আল্লাহাদেরকে আল্লাহ তালাতে দিয়েছেন আল্লাহ আল নামিন হোক আল্লাহ তালা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন তাহা যুদের মজাই আলাদা ও আকু আমা রাত করতে সে আরেক এবং খুশু খুদু পরিমাণ বেড়ে যায় অন্য সময় সেটা আসে না এটা ঠিক নয় রাতের বেলা এটা করেন ওয়াক ওয়া মতেই না এটার আরেকটা অর্থ হতে পারে যেই ব্যক্তি তাহার জত পড়বে তার মুখে দিয়ে আল্লাহ তালা ভালো কথা সহি কথা বের করাবেন তার আমল তার কথা তার সবকিছুর মধ্যে আল্লাহ তালা বরকর ঢেলে দেবেন তাহার এই জন্য নবী করিম সাল্লা এবং যারা ওনার তরিকায় কাজ করবে মানুষকে দিনের দিকে তাদের জন্য তাহা যদি দিনের বেলায় আপনার অনেক দোয়াদৌড়ি থাকে লম্বা চোড়া দোয়াদি থাকে দুই কারণে দোয়াদৌড়ি এক কারণ হচ্ছে নিজের সংসারে কিছু কাজকর্ম আছে ছেলে মেয়ে পরিবারের সংসারের দায় দায়িত্ব পালন করা লাগে নিজের প্রয়োজনগুলো গুলো মেটাইতে হয় খাওয়া দাওয়া ইত্যাদি অনেক কিছু আছে আর আপনারা আল্লাহকে এত মনোযোগ দিয়ে ডাকার সুযোগ দিনের বেলা হয় না এই জন্য আল্লাহ তালার সঙ্গে নিবিড় সম্পর্ক মহব্বতের সম্পর্ক করবতের সম্পর্ক কাম করার জন্য রাতের বেলাকে মিস করা যাবে না অনেক ব্যস্ত থাকেন আপনি দিনের বেলায় ফরিদিন দিনের বেলায় আপনি ব্যস্ত থাকেন সাংসারিক কাজ নিয়ে রাতের বেলায় আল্লাহ তালার এই জন্য একটু সময় ভালো করে ওয়াকফ করেন এটা সিরে ইমাম রহমতুল্লাহ বলেন এই কথা বলা হচ্ছে এরপরে আল্লাহ তালদাতের উপরে এক পর্যায়ে রহম করেছেন তাহাজ রাখেন নাই প্রথম দিকে শুধু রসুলাম নন সাহাবায়ে کرام درایمان الرسول تراو তাহাজ্জুদ পড়া তাদেরকে ফরজ ছিল پاسک نامس ফরজ ہوا لگے اخாதி سے اچھے ا یہ بلن اپنار سعید ابن ہشام رضی اللہ تعالی عنہ بولن کہ میں عائشہ رضی اللہ تعالی عن خلق رسول اللہ صلی اللہ علیہ وسلم ওগো মোমিনের মা আপনি আমাকে রসুল একটু আখাব চরিত্র আমি বলেন জি পড়ি কলকাতা রসুল্লাহ আলী সালাম কান কোরআন ওনার আখলা চরিত্র স্বভাব কোরআনের মতো ছিল কোরআন অনুযায়ী আচার ব্যবহার আখলাখ কৃষ্টি কালচার তৈরি করতে বলেছে ইনি সবগুলোর বাস্তব একজাম্পল ছিলেন ফাহিম একথা শুনে আমি চলে যাচ্ছিলাম প্রায় তখন তিনি মা উত্তর দিলেন তুমি ইসুরা পড়ো না ইয়া মজাম্মেল আমি বলি তিনি বললেন আল্লাহ শুরুতে এবং রসুল এক বছর ব্যাপী ক্যামিলেন কোনো কোন ব্যবহার আট মাসের কথা বলা হয়েছে তারপরে আসার সাহারান ক্যাম করেছেন রাতের বেলায় তাহাজ পড়েছেন লম্বা সময় নিয়ে তারপরে আল্লাহ দিকে আল্লাহ নফল করে দিয়েছেন এবং সাহবা কেরাম এমনভাবে তখন তাহাজ পড়তেন যাহাত ইন্তাফা খাত আক দাম হন ওনাদের পা গিয়েছিল লম্বা তাহাজ পড়ার কারণে আজ পাশে তিনি রাতের বেলা উঠে সেখানে ক্যামাইন করতেন তাহাজ পড়তেন কিছু লোকে খবর পেলো ওনার কাছে পেছনে নামাজ পড়ার জন্য জমায়েত হয়ে গেল রাতের বেলা। ফাঁকা রাজা কাল মুখ দেন তিনি বের হয়ে আসলেন একটু তাদের প্রতি সাংঘাতিক দয়ালু ছিলেন ফাঁকা বা আলিম কে আমল্লাইন ওনার আশঙ্কা হয়েছিল উম্ম যদি প্রত্যেক আমার পেছনে এভাবে তাহাদের পড়তে আসে তাহলে কে তাদের উপর ফরজ হয়ে যাবে তখন তিনি আরো বললেন আই নাস। আমাল এম হে লোকেরা এত বেশি নফল এবাদত নিজের উপরে চাপিয়ে দিও না ফরজ করে ফেলো না যদ্দুর আল্লাহ তোমাদেরকে তৌফিক দেয় তদুর চেষ্টা করো মিনা তামুল্লু মিনাল আমল আর তোমরা যখন আমল করতে করতে টায়ার্ড হয়ে পড়ো তারপরে জোর করে আমল করো যতক্ষণ টায়ার না হয়েছ ততক্ষণ আল্লাহ তালা তোমাদের আমলকে কবল করবেন আল্লা তোমাদের থেকে মুখ ফিরাই নেন ওইটা আর আল্লাহ তালা নেন না কবুল করেন না আর যে আমলটা মোটামুটি কন্টিনিউ করে একদিন অনেক এক মাস অনেক এক সপ্তাহ খুব দেখা যায় এক বছর দেখা যায় অনেক এগিয়ে গেছে লোক আছে আমাদের সমাজে এমন অগ্রসর হয়ে গেছে তিনি একদিন পুরো মুসল্লি হয়ে গেছেন পুরো মুতাকি পরেজগারের খাতায় নাম লেখিয়ে ফেলেছেন কয়েকদিন পরে দেখা যায় ঠুস চলে গেছে সব এরকম কিছু উঠান উঠা বসা হয় যে মানুষের এইটাকে আল্লাহ তালা পছন্দ করেনা তিনি বললেন যে আমল মোটামুটি অল্প হলেও চালু থাকে লং টার্মে এটা সবচেয়ে উত্তম আমল তারপরে আল্লাহ বলছেন তুমি কি করবে এই রাত্রেবেলা আল্লাহ করতে হবে আল্লাহ তালার কাছে তাবদিল করেন একদম তাবদিল অর্থ কি আল্লাহ ইলাই যে এবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে পরিমাণ বাড়াতে হবে আল্লাহ মুখী হয়েছে নিষেধ করেছেন সেটা নেগেটিভ তাবাত্তল সেটা কিবাদা ও তার কি জোকে যেমন খ্রিস্টানদের মধ্যে কিছু লোক আছে রহবান হয়ে গেছে তারা তাই না রহবানই এত চল ইসলাম তারা এমন রহবান হয়ে গেছে এমন আবেদ হয়ে গেছিল খ্রিস্টানদের মধ্যে কিছু লোক আল্লাহ তালে তারা চিন্তা করলো বিয়ে সাজি করে সংসার তৈরি করা এটা এ বাদতের পরিপন্থী এটা এবাদতের অনেক ডিস্টার্ব করবে কাজে তারা বিয়ে সাদি করবে না সংসারও করবে না সেই জন্য বিয়ে সাদি করার চাহিদা যদি শরীরের মধ্যে আসে এই জন্য খাসি হয়ে গেছে খাসি করছেন পর্যন্ত এরকম খাসি হয়েছে এই খাসি হয়ে যাওয়াটা আরব সমাজে ছিল সেটার নাম ছিল তাবাত্তোল ওই তাবাত্তোলকে হাদিসে নিষিদ্ধ হয়েছে যে এরকমই আবাদাত সংসার টংশন নাই সারা দিন ওই গুহার মধ্যে থাকি এ বাদাত করো সংসার বিয়ে সাজিয়ে সব ছেড়ে দাও এইটা ইসলামে নাই কিন্তু আল্লাহ তালার উপরে বেশি করে আল্লাহ আল্লাহ মুখী হয়ে যাও এই জন্য পরিচয় হয়ে যায় সেটা এখানে বোঝানো হয়েছে এই যে যিনি রব রব এবং যিনি রব উত্তর দক্ষিণের রবকে দুই পশ্চিমের রব দুই পূর্ব দুই পশ্চিম আবার কোন জিনিস রহমানের আছে পূর্বতে একটা পশ্চিমে একটা দুইটা হলো কেন সামারে এক পূর্ব পশ্চিম আর উইন্টারে আরেক পূর্ব পশ্চিম মানে সামারে সূর্য যখন এদিকে যাই হোক আল্লাহ সকল দিকেরই কিন্তু সূর্য পূর্ব পশ্চিমে যে উঠে ডুবে একটা দিন সারা দুনিয়া আরকে কে করার যে সারা দুনিয়ার প্রতিনিধিত্ব রব্বল মাসে এবং মার্কবের মধ্যে ফুটে উঠে তো এই বাংলাতে আমরা বলি প্রাচ্য এবং পাশ্চাত্য সেটা যেন উত্তর দক্ষিণ বলি না আমরা কিছু তাই না এইটা বেশি প্রচলিত মানুষের কাছে সারা দুনিয়াকে বোঝানোর জন্য সারা বিশ্বকে বোঝানোর জন্য সারা সৃষ্টিকে বোঝানোর জন্য যে সমস্ত সৃষ্টির যিনি রব পূর্ব পশ্চিম এর মধ্যে যা কিছু আছে সেই আল্লাহকে বেশি করে ডাকেন তাহলে একজন নবী যেমন ওনার মাধ্যমে সমস্ত হুকুম আমাদের জন্য আমাদের প্রত্যেককে আল্লাহ তালাকে বেশি করে ডাকা এবং আস্তে আছে বেশি করে এ বাদনমুখী হয়ে যাওয়াটার চেষ্টা করা কি দরকার না দরকার না এইটা যত বাড়বে তত মানুষের কল্যাণ হয়ে যাবে এখন যে পরিমাণ আমাদের আছে এই পরিমাণ কি যথেষ্ট হয়ে গেছে না সেই সেইদিকেই উৎসাহিত করছে কোরআন যে আল্লাহ তালাকে বেশি করে ডাকো যে আল্লাহ তালা সকল দুনিয়ার মালিক পূর্ব এবং পশ্চিমের আর তিনি ছাড়া কোন তাকেই ওয়াকিল হিসাবে গ্রহণ করেন মানে তার উপরে তাবাকল করেন তার উপরে ভরসা করেন ওয়াকিলের অর্থ হলো তাই কোর্টের মধ্যে আপনি উকিলের উপরে ভরসা করেন আপনার পক্ষে থেকে কেস জিতানোর জন্য যা কিছু করা দরকার সব করবে টাকা পয়সা দিয়ে তাকে কোর্টে পাঠিয়েছেন তাই না আল্লাহ তালা টাইটেল হলো ওয়াকিল কিন্তু আল্লাহ তালা যে ওয়াকিল কোর্টের ওকিল কাছাকাছি আসে নাকি আল্লাহ বানাও তার উপরে তাকল করো আল্লাহ তালার কাছে ইবাদত করে তাবাক্কল করতে হয় আর যে ব্যক্তি করে তাওয়্লাহকে ডাকে না আল্লাহ তালা ইবাদত করে না তা তাওয়া বেশি সুবিধা হবে না ওই অন্য আয়াতে এসেছে আল্লা করেন একসঙ্গে আসবে এদিনে সুরাফাতে হাতে কি আছে ইয়া কেন আবুধু ইয়া ক্যা নাস্তাই আল্লাহ তালা এবাদতটা আপনার করি কাদের সাহায্য আপনার কাছেই চাইবে শুধু আর কারো কাছে না এই জন্য যে কোনো অবস্থায় আল্লাহ তালার উপরে সাহায্য চাইতে হবে কেন আল্লাহ কাছে সাহায্য করেছে এই ব্যক্তি পাগল এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এগুলো বলাবলি করে যে প্রপাকাণ্ড করছে এগুলার মোকাবিলায় দুনিয়ার এই সমস্ত অন্যায় প্রপাগান্ডার মিথ্যা প্রপাকাণ্ডার মোকাবিলায় আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে এবং আল্লাহ তালা আরো বলছেন ব্যাপারে এই সমস্ত উল্টো পাল্টা কথা বলে মিডিয়ার মধ্যে ছেড়ে দেয় আপনি এগুলো শুনে খুব রিয়াক্টেড হওয়া দরকার মন ভেঙ্গে পড়বেন না মজবুত হন শক্ত হন সবর করেন জামিলা আর তাদের সঙ্গে তর্ক বিতর্কে জুড়ে দিয়ে লাভ আছে কিছু এদের সঙ্গে তর্ক করে কোন লাভ হবে কোনো লাভ হবে না মোকাবিলা মোকাবিলার দায়িত্ব আমাকে দেন আর যারা সীমালঙ্ঘন করে মিথ্যাবাদ দল যারা এই সমাজের মধ্যে প্রভাবশালী ঐশ্বর্যশালী টাকা পয়সাওয়ালা ক্ষমতাসীন যারা আছে এই নিয়ামত ভোগ করা ক্রিমিনালগুলো যারা আপনার বিরুদ্ধে দুশ্মনীতে লেগে গেছে তাদের দায়িত্ব আমার কাছে ছেড়ে দেন তাদেরকে সাহস্তা করব আমি মোকাবেলা করব আমি আপনি এটা নিয়ে বেশি পরেশান হবেন না এখন আমরা যারা যারা ইসলামকে মহব্বত করি তারা যখন দেখি হায় কি দুশ্মনী শুরু হয়ে গেছে ইসলামের ব্যাপারে মন কত ছোট হয়ে যায় কি করব না করব কত রকমের মধ্যে আসে কত রকমের কষ্ট দিল ছোট হয়ে যায় এত কষ্ট মধ্যে না রাখে কষ্টগুলো কোন দিকে দেবো আল্লাহর কাছে সব আল্লাহর কাছে সমর্থ করে দিই ধরুন আমার কাছে দায়িত্ব দিয়ে দেন আল্লাহ তালা দায়িত্ব নিতে রেডি আছেন আমি এত কাঁধে মাধ্যে নেওয়ার দরকার কি দুশ্মনের দায়িত্ব কে নিচ্ছেন আল্লাহ তালা নিচ্ছেন যারা ইসলামের ব্যাপারে মহব্বত আছে দিনের মধ্যে দুশ্মনের চক্রান্ত দেখে সারা দুনিয়া ব্যাপী আমাদের দেশে না সারা ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যারা ইসলামের কাজ করে তাদের যে অন্যায় তহমত পোপাগান্ডা অজঘন্য অন্যায় কথা তাদের উপর চালিয়ে দেওয়া হচ্ছে এগুলোকে আল্লাহতালা দেখেন না এই জন্য আল্লাহ তালা কাছে বেশি দূরে দোয়া করতে হবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন এক বছর হাসবু না বহু বছর সকল বিপদে আপদে এই কথা উচ্চারণ করতে হবে মনকে হালকা করে ফেলেন পত্রিকা পড়েন খবর দেখেন তখন ইসলামিক ব্যাপারে এত কষ্টের কথা আছে খালি আপনার মনটা ছোট হয়ে যা হাসবি আল্লাহ এটা অনেক নিজের বিপদে ব্যক্তিগত জীবনে বিপদে আপদ আসলেও এটা পড়বেন অনেক বড় গেছে বলেন হাসমি আল্লাহ আলোয়াকিব মনটা হালকা হয়ে যাবে আল্লাহ তালা আপনার বিপদ হালকা করে দেবেন দায়িত্ব আপনার কাছ থেকে আল্লাহ নিজে সরাই নেবেন দেখেন মায় সারা দিয়ে আল্লাহ তালা কথা একদিন মায় আলহামদুলিল আমার বিয়ের ওকালে তে করেছেন আল্লাহ তালা নিজে আমার বিয়ের উকিল হইছেন মানে রায়বার আল্লাহ তালা বলছেন আপনি জানবকে বিয়ে করেন প্রস্তাব কে দিচ্ছেন আল্লাহ তালা প্রস্তাব দিয়েছেন আর আপনাদের বিয়ে ঠিক করছে আপনাদের মা বাবারা আর আমার বিয়ে ঠিক করছেন আল্লাহ ভাই জাহিন বললেন আমার ব্যাপারে চরিত্রের মধ্যে কি কলমকে লেপন করার চেষ্টা করা হয়েছে আমাকে পাক সাব করে ওহিন করছেন কে আল্লাহ তখন জাইনাবাহনে মেনে নিলেন ঠিকই বলছে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি আপনার উপরে কি বিপদ কি গেল আপনাকে হাওদার ছিল যে সিটে উনি থাকতেন সাহাবিরা ওই সিটটাকে উটের উপরে উঠাই দিয়েছেন ওনারা মনে করছেন যে উনি উটের ভিতরে আসেন উনি নাই উনি কথাকি দূরে চলে গেছেন ওনার একটু হাজাতের দরকার ছিল এসে দেখেন যে সব চলে গেছে কেউ নাই চিৎকার করে শোনাও যাবে না এখন কি বিপদের কথা একলা না আর পরে এক সাহাবি খুঁজতে খুঁজতে পরে পাঠা তুমি ফাইনাল চেক করে আসো কিছু আছে কিনা উনি আসে মা এসাকে পাইলেন তারপরে তিনি বললেন আপনি উঠেন উটের উপরে তিনি নিয়ে গেলেন তিনি বললেন যে তুমি যে একা ছিলা উটের উপরে একা ওই সাহাবীর সঙ্গে গেলা, তোমার ভয় লাগে নাই তোমার উপরে কোন বিপদ আপদ আসে কি করছিল তখন তখন আমি সত্যিকার মোমেনদের কালীমাটাই আপনি পড়ছেন মোমেনদের এটাই বিপদে আপদে পড়লে কি পড়বে হাসবিআল ওয়াকি তো আল্লাহ তালাকে ওয়াকিল ধরতে হবে আমাদেরকে আর দুঃখের দায়িত্ব আল্লাহ আল্লাহ আমার কাছে দুঃশনদেরকে পাকড়াও করার জন্য আখেরা থেকে রাখছি আন ক্যালা লোহা তারপরে এই সমস্ত যা আছে তাদেরকে আটকানোর জন্য কয়েদ করার জন্য এগুলো রেডি আছে আর জাহিম যাহার নামে দাও দাও করা আগুন রেডি আসে আর যাহার নামে কাঁটাওয়ালা গলার মধ্যে আটকে থাকবে এরকম খাদ্যের ব্যবস্থা আছে ক্ষুদা যন্ত্রণা যখন কিছু মুখে দিয়ে খাবে সেটার এমন কাটা গলার মধ্যে এখানে আটকে থাকবে উপরেও উঠবে না নিচেও নামবে না এরকম খাদ্যের ব্যবস্থা করছে ও আদা মান আলীমা কত কষ্ট আজাব তাদের জন্য ঠিক করে রেখেছি তারপরে আল্লাহ তারা বলছেন কাপড় শাস্তি দিচ্ছেন যে তোমরা যে আমার দিনের সঙ্গে নবীর সঙ্গে দুশ্মনী করো কে যে আসবে কি পরিস্থিতি হবে তোমরা জানো কে আমাদের পরিস্থিতি এবং বাকি রসুল্লাহ আলাই জন্য আর কিছু নির্দেশিকা এবং ফরজামাদের কথা এই সুরার বাকি অংশে আছে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে সেই তাফসির সম্ভব আজকে এখানেই আমরা সমাপ্ত করি